শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে হ্যাঁ বন্ধুরা মানুষ স্বভাবতই বিনোদন প্রেমী তাই তো পাখির কলকাকলি ঝর্নার ঋণি শব্দ আর বাতাসের মৃদু গুঞ্জরণ আমাদের বিমোহিত করে গভীর হবে প্রতিটি নিরবতায় আমরা খুঁজে ফিরি মায়াবী কোনো সুর যা স্পন্দিত করতে পারে আমাদের নেতিয়ে পড়া হৃদয়কে সতেজ করে দিতে পারে আমাদের দেহ ও মন আর পাগল পাড়া করে দিতে পারে আমাদের সকলকে সুর স্রষ্টা মহান প্রভুর প্রেমে এমন মায়াবীসুর উপহার দিতে এবার শ্রোতাম হলে এসেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী আল আমিন সাকি ইসলামী সংস্কৃতি বিকাশে সঙ্গীতপ্রেমীদের জন্য আল আমিন সাকির প্রথম একক আয়োজন অচেনা সুর বন্ধুরা শুনুন তাহলে একগুচ্ছ ইসলামী সঙ্গীতের মন কাড়া আয়োজন অচিন আসু